ইবনু আব্বাস রজিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে আমার খালা উমিনা রজিয়ালনা এর নিকট রাত্র কাটালাম সে রাতে নাবি সাল্লা সেখানে নিদ্রা যান রাতের কিছু অংশ অতিবাহিত হলে তিনি উঠলেন এবং একটি ঝুলন্ত মস্ক হতে পানি নিয়ে হালকা উজু করলেন আমর অর্থাৎ বর্ণনাকারী এটাকে হালকা এবং অতি কম বোঝালেন অতপর তিনি সালাতে দাঁড়ালেন ইবনু আব্বাস রাজ্লাহ তাল্লাহ বলেন আমি উঠে তার মতই সংক্ষিপ্ত উঁজু করলাম অতপর এসে নবী সাল্লা সাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলাম তখন তিনি আমাকে ঘুরিয়ে তার ডান করে দিলেন অতপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা সালাত আদায় করলেন অতপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন এমনকি শ্বাস প্রশ্বাসের আওয়াজ হতে লাগল অতপর মুওয়াজ্জিন এসে সালাতের কথা জানালে তিনি উঠে তার সালাতের জন্য চলে গেলেন এবং সালাত আদায় করলেন কিন্তু নতুন উঁচু করলেন না সুফিয়ান রহমতুল্লাহ আলহি বলেন আমি আমর রহমাতুল্লাহ আলহিকে জিজ্ঞেস করলাম লোকজন বলে থাকেন নাবি সাল্লামের চোখ নিদ্রায় যেত কিন্তু তার কাল অর্থাৎ হৃদয় জাগ্রত থাকত আমর রহমতুল্লা আলহী বলেন উবায়দ ইবনু উমর রহমতুল্লাহ আলহিকে আমি বলতে শুনেছি যে নিশ্চয়ই নবীগণের স্বপ্ন ওয়াহি অতপর তিনি তেলবাত করলেন इब्राहिम अलहसम इसलाइम अल्लम के बलेंप्ने देल कुर्बानी कुरबानी करा अफ आयत नंबर 1.02.